বাংলার সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজ আমরা আলোচনা করব দৃষ্টিশক্তি আল্লাহ সুবাহন তালার নামত এবং এ দৃষ্টিশক্তির ব্যবহার প্রসঙ্গে কোরআন এবং সুন্না আমাদেরকে দিক এবং নির্দেশনা দিয়েছে সে প্রসঙ্গে আল্লাহ সুবাহন তালা বান্দার প্রতি যত রহমত এবং যত দয়া করেছেন সেটি আমরা কোনোভাবেই বর্ণনা করে শেষ করতে পারবো না আল্লাহ আল্লা সুবাহানলা কোরআনে করিমের বিভিন্ন জায়গায় আল্লাহর দেওয়া ন্যামতের নানা আঙ্গিকে আলোচনা আল্লাহ আল্লাহতালা করেছেন আল্লাহ আমাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছেন তমধ্য থেকে অন্যতম অসেরা একটি নামত হলো দৃষ্টিশক্তি আমাদের দেখার জন্য আল্লা সুবাহা যে চোখ দিয়েছেন এই চোখ এই দেখার শক্তি এটি যদি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে না দিতেন অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা অর্জন করতাম তাহলেই হয়তো আমরা বুঝতে পারতাম যে আমার অপূর্ণতার জায়গাটি কোথায় আল্লাহ কোরআনে করিমে বলেন নিশ্চয়ই আমি মানুষকে মানুষ সৃষ্টির উপাদান থেকে সৃষ্টি করেছি অথপর তাকে আমি শ্রবণ শক্তি বিশিষ্ট এবং দেখার মতো ক্ষমতা সম্পন্ন করে অর্থাৎ শক্তি দান করে তাকে আমি সৃষ্টি করেছি প্রস্তুত করেছি কোরআনে করিমের অন্যায়ত আল্লাহ সুল্লাহ বলেন আমি কি মানুষকে দুটি চোখ দেই দেখার জন্য অন্যত আল্লাহ বলেন ওয়াল আল্লাহ তালা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন বোধ শক্তি আল্লাহ তালা দিয়েছেন অন্তর দান করেছেন অথচ আলী লম্মাতে স্কুরুন তোমাদের মধ্যে খুব স্বল্প সংখ্যক মানুষই আছে যারা আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে সম্মানিত দর্শক আল্লাহ সুবাহান আলা আমাদেরকে যে দৃষ্টিশক্তি দান করলেন এই দৃষ্টিশক্তি যাকে আল্লাহ তালা দেন নাই পৃথিবীতে যে লোক অন্ধ হয়ে এসেছেন অথবা চক্ষুসমান ব্যক্তি যদি কোনো কারণে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন একমাত্র তিনিই বলতে পারবেন দৃষ্টিশক্তির মর্ম কি তিনি একমাত্র প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারবেন দৃষ্টিশক্তি আল্লাহ তালার দেওয়া কত বিশাল ন্যামত কত বিশাল অনুগ্রহ সময় দর্শক আল্লাহর দেওয়া এই বিশাল অনুগ্রহ এর জন্য আল্লাহ তালা ক্যামাতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করবেন আল্লাহর সমস্ত ন্যামত সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে ক্যামাতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন তবে দৃষ্টি তথা চক্ষু এমন একটি নিয়ামত যেটি সম্পর্কে আল্লাহ তালা স্বতন্ত্রভাবে আলোচনা করেছেন যে সেটির জন্য আমাদেরকে আল্লাহ তালা কাছে জবাবদিহি করতে হবে আমরা যদি মনে করি আমার দেহ আমার চক্ষু আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করব যে ক্ষেত্রে ইচ্ছা সেক্ষেত্রে আমি প্রয়োগ করব। তবে এটি ভুল হবে এটি আমরা নিজের প্রতি নিজে অবিচার করব এটি অন্যায় হবে একজন মুসলিম হিসাবে এবং একজন বাস্তববাদী একজন সুস্থ প্রকৃতির অধিকারী হিসাবে আমরা প্রত্যেকেই কথা স্বীকার করতেই হবে যে আল্লাহ সুবহান তালা যে মহান সৃষ্টিকর্তা আমাকে চক্ষু দিয়েছেন এই চক্ষুকে অবশ্যই আমি তাঁর নির্দেশিত পথে তাঁর নির্দেশিত উপায় আমাকে ব্যবহার করতে হবে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষকে কিছু দান করে তার দান করা জিনিসটি তাঁর ধার দেওয়া জিনিসটি দিয়ে যদি যিনি দান করেছেন তাঁরই অসন্তোষের কোনো কাজে ব্যবহার করে তাঁর বিরুদ্ধে প্রয়োগ করে তো যে কোনো মানুষ রাগান্বিত হবে আল্লাহ সুহানা তালাও তার দেওয়া এই দৃষ্টিশক্তি এটা অসদ্ ব্যবহার করা হলে তিনি রাগ করবেন এবং তিনি আমাদেরকে কঠিন সাজার মুখোমুখি করবেন আল্লাহ তালা কোরআনে ক্যারিমের ভিতরে বলেন অমাতা কোন অফিসে আনিন তুমি এমন কোন অবস্থায় থাকো না তাতলু লো মিন হোমিন এবং কোরআনের কোন অংশও তুমি তেলাওয়াত করো না ওয়ালুন আমালিন এবং তোমরা কোনো কাজও করো না ইন্দা আল্লাহ বলেন তুমি কোরআনার কিছু পড়লে তুমি কোনো অবস্থায় থাকলে তুমি কোনো কাজ করলে আল্লাহ সেটাকে প্রত্যক্ষ করেন ফি। ফিল ইস্তফিজি ওমায় রিকা জমিনে এবং আসমানে নবামণ্ডলে এবং ভূমন্ডলে তুচ্ছ থেকে তুচ্ছ ছোটো থেকে ছোট বিন্দু পরিমাণ কোন জিনিসও আল্লাহ দৃষ্টি এড়ায় না আল্লাহ তালা সব কিছু দেখেন ওলা আসার মিন্দ আলিকা আকবার বরং এই জার্রা বা বিন্দু বা পরমাণুর চাইতেও তুচ্ছ ছোট কোনো জিনিসও যদি হয় এই জার্রা থেকেও যদি ছোট বা তুচ্ছ কোনো জিনিসও হয় সেটিও আল্লাহতালা দেখেন আল্লাহর দৃষ্টি এড়ায় না এবং আল্লাহ আল্লাহতালা বলেন ইল্লা ইল্লাফি কিতাবি মবিন ওলা আসহারামিনা আকবর ইল্লাহ ফি খিতাবি মবিন আর এর চাইতে বড়ো বা ছোটো সব বিষয় আল্লাহ তালা কোরআানে লিপিবদ্ধ করেছেন সম্মানিত দর্শক এ থেকে আমরা বুঝতে পারলাম এই বর্ণনা থেকে আমরা জানতে পারলাম আমরা কী করি আমরা কী দেখি আমরা কী কোরআন তেলাওয়াত করি না অবস্থায় থাকি তা আল্লাহ সুমাহাতাল্লার দৃষ্টি থেকে কোনোভাবেই বাইরে যায় না আল্লাহ দেখেন আল্লাহর দৃষ্টি আমরা এড়াতে পারি না আল্লাহ সুবাহনতালা ও নায়াতের ভিতরে বলেন ইয়াল সুদুর। আল্লাহ তালা করেন কে তার চোখকে সৎ জায়গায় ব্যবহার করছে কে আল্লাহ তালার দেওয়ার দৃষ্টিশক্তির খেয়ানত করছে আল্লাহ তালা সেটি জানেন সুদুর শুধু আমি চোখ দিয়ে কি দেখছি সেটি নয় আমার অন্তরে কি আছে কি ভাবছি অন্তর দিয়ে সেটিও আল্লাহ সুবাহনতালা দেখেন এত সুস্পষ্টভাবে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আমার চোখের দেখা এটি আল্লাহ সুবহান তালা প্রত্যক্ষ করছেন আমার চোখের দেখা আমার দৃষ্টির ব্যবহার এটির কারণে আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে মহান আল্লাহ সুবহান দরবার আব্দুল্লাবনে আব্বাস রদি আল্লাহ তালু বলেন ইয়া আলমা ওমাতফিস আমরা আমাদের চোখ দিয়ে যে খেয়ানত করে থাকি এবং আমাদের অন্তরে যা গোপন করে থাকি এই বিষয়গুলো বিষয়গুলোকে আল্লাহতালা জানেন এর অর্থ হল কোনো ব্যক্তি যদি তার চোখকে যেখানে ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো ক্ষেত্রে মানুষের ভয় না করে অর্থাৎ কোনো বাহ্যিক বাধার কারণে সে দেখছে না কিন্তু বাধাটা না থাকলে ঠিকই দেখত তো এই ব্যক্তির অন্তরের এই বাসনা তার এই চোখের অপব্যবহার করার অসদ ইচ্ছা এটি আল্লাহ তালা জানেন জणालाটাকে সাজা দিবেন ও নয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা নিশ্চয়ই দৃষ্টিশক্তি নিশ্চয়ই শ্রবণ শক্তি মানুষের শোনা আর শক্তি মানুষের দেখার শক্তি মানুষের বোঝার শক্তি এই তিনটির সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা বাদ করা হবে ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি কান পলবাসর মানুষের চোখ ওয়াল ফুআদ এবং মানুষের অন্তর কুল্লু উল্লা কাকান হুমাস উলা এর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবেন সমাজ দর্শক এ আয়াতের আলোকে আমরা প্রত্যেকে একটু চিন্তা করি আমার দৃষ্টিশক্তির জন্য আমাকে আল্লাহ তালার নিকট জবাবদি করতে হবে আমি এর ব্যবহার কোথায় করলাম কোন জায়গায় করলাম সঠিকভাবে করলাম না কি মন্দভাবে করলাম এর জন্য আমাকে জবাবদি করতে হবে আনাসরদ থেকে বর্ণিত একাদি সেক্ষেত্রে সহি মোসলি বর্ণিত হয়েছে যে একবার রসুল আকরাম সাল্লু আসলাম হাসছিলেন সাহাবিদের মাঝে জিজ্ঞাসা করার হল কেন হাসলেন তিনি বললেন বান্দার সঙ্গে আল্লাহর একটি বিশেষ অবস্থার কথোপকথনের একটি দৃশ্যবা বা সিনারিও আল্লাহ আমাকে দেখালেন সেটি দেখে আমি হাসছি এটি আল্লাহর মায় বান্দা যখন হাজির হবে আল্লাহর কাছে সে বলবে আল্লাহ আমি অন্য কোন সাক্ষী মানবো না আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আমি অন্য মানুষকে সাক্ষী দিলে সেটা কেন মানবো বা অন্য কেউ সাক্ষী দিলে সেটাকে আমি কেন মানবো আল্লাহ সুমাহাতা তখন তার মুখে মোহর মেরে দিবেন এবং তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার সত্যি দিয়ে দিবেন আল্লাহ বলেন আল্লম আহতিম আলা আফু আহিম অথুকাল্লিমোনা ই দিহিম ওতে সাধু আর জুলো হম বিমা কানুয়ি বোন আজ আমি মোহর মেরে দিব তোমাদের অন্তরে তোমাদের হাত চোখ মুখ কান এগুলো কথা বলতে শুরু করবে তখন পাপিষ্টকে আমাদের ময়দানে তার ওই অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে তার শরীরের চামড়াকে লক্ষ্য করে বলবে লিমে সাহিত্য মালেই না তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তোমাদের সুখের জন্যই তো দুনিয়াতে আমি সব করেছিলাম তখন তারা বলবে আন্তকা নাল্লাহ্লাদি আন্তকা করলে সেই যে সব বস্তুকে অন্য সমস্ত বাক শক্তি সম্পন্ন বস্তুকে আল্লাহ তালা কথা বলার শক্তি দিয়েছেন তিনি আমাদেরকে কথা বলার শক্তি এবং সামর্থ্য দিয়েছেন সময় তো শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের চক্ষু সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের চক্ষুকে আমাদের ময়দানে আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে এ চক্ষুর ব্যবহার জান্নাতে নিবে আর না তো জাহান্নামে নিবে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী বিশ্ববিখ্যাত তফসির কারক কোরআন বিশ্লেষক তিনি বলেন দৃষ্টিশক্তি মানুষের দেহের এমন একটি অঙ্গ যেটি একজন মানুষের শরীরে প্রবেশ করার প্রধানতম জায়গা দৃষ্টিশক্তি হল মানব দেহে প্রবেশের প্রধান অঙ্গ শয়তান সম্পর্কে সোহেবুখারি বর্ণন আসে রাসুল্লাহ সাল্লাহ সাত করেন ইন্ন শয়তানি আহাদাকুম নাজরাদ্দ তোমাদের রক্ত প্রবাহের সঙ্গে সঙ্গে শয়তান প্রবাহমান হতে পারে সে চলতে পারে এতটা শক্তি আল্লাহ তালা তাকে দিয়ে রেখেছেন আর এই শয়তান মানুষের শরীরের বিভিন্ন রোগ এবং রেশায় প্রবেশ করতে পারে এই শক্তি যেহেতু সে পেয়েছে খুব স্বাভাবিকভাবে শয়তান মানুষকে ধোকা দেওয়ার মানুষকে প্রতারিত করার চেষ্টা করবে সুল্লাহ সাল্লাসাল্লাম শয়তানের সে কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকে নানা পথ এবং পদ্ধতি বাতলে দিয়েছেন ইমাম কুর্তুমি রহমতুল্লাহ আলী বলেন একজন মানুষের দেহের যে রাজধানী অর্থাৎ কল্প অন্তর এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য শয়তান মানুষের দেহের যে অঙ্গটিকে প্রবেশ পথ ব্যবহার করে সেটি হল চোখ এই চোখ দিয়েই সমস্ত অন্যায়গুলো মানুষের অন্তরে গিয়ে ঢুকে তারপরে সেখান থেকে বাস্তবায়নের সাত জাগে এবং মানুষ অন্যায় করে আসুন এই চক্ষু সম্পর্কে এই দৃশ্য শক্তি সম্পর্কে কোরআন এবং সুন্না আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করি এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার অত্যন্ত সামান্য সময়ের জন্য আমরা বিরতি যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পর এ বিষয়ে আলোচনা হবে ততক্ষণ সঙ্গে থাকার আহ্বান রেখে এখনকার মত বিদিকে বাংলা একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা तो तो कर लेने जुन। कर जुन। जहांगीर आलम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 বিরতির পর সম্মানিত দর্শকদের আবারও মার্কবাদ জানিয়ে শুরু করছি আমাদের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার দিকে সম্মানিত দর্শক আমরা আলোচনা করছিলাম দৃষ্টিশক্তির বিষয়ে দৃষ্টিশক্তি আল্লাহ সুতলার দেওয়া একটি দান আর এই দান সম্পর্কে আল্লাহ তালা সুস্পষ্টভাবে জিজ্ঞাসাবাদ করবেন বলে ঘোষণা দিয়েছেন এামতের ময়দানে স্পেশালি এই চোখ সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন অন্তরের ব্যবহার সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন অতএব একজন মুসলিমকে দৃষ্টিশক্তির ব্যাপারে সচেতন এবং সাবধান থাকতে হবে এই চোখ এটি হলো বর্ডারের মতো একটি দেশের সীমানা তথা বর্ডার এটা যেরকম সংরক্ষণ করা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্ডার যদি ঢিলা হয়ে যায় নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে ওই দেশের রাজধানী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ঠিক একইভাবে মানব দেহের রাজধানী তথা কল অন্তর আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে শয়তানের পক্ষ থেকে যদি মানব দেহের এই অঙ্গটি বিশেষ করে চোখ এটার নিয়ন্ত্রণ না থাকে এখানে যদি মুসলিম যথেষ্ট কেয়ার না নিতে পারে এটিকে যদি মুসলিম সৎভাবে ব্যবহার করতে না পারে এই জন্য দৃষ্টিশক্তির ব্যবহারের ফারে খুবই বেশি গুরুত্ব আরোপ করা উচিত একজন মানুষকে একজন মানুষ দৃষ্টিশক্তি আল্লাহতালা যে দৃষ্টি দিয়েছেন এটি ব্যবহার করবেন কোথায় কিভাবে। আমরা আল্লাহ আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করেছি মুসলিম হয়েছি আল্লাা এবং তাইম রহমতুল্লাহ আলী মাদারের জন্য নবুয়া কিতাবের ভিতরে দৃষ্টিশক্তি ব্যবহারের পাঁচটি ক্ষেত্র বা পাঁচটি বিভাগ তিনি বর্ণনা করেছেন তার ভিতরে একটি হলো কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তির ব্যবহার করা বা কিছু কিছু ক্ষেত্রে দেখা ও আজীব তথা আবশ্যক বা জরুরি সেটি কোথায় সেটি হলো আল্লাহতালার কালাম আল্লাহতালার কথা একজন মুসলিম হিসাবে দেখা একজন মুসলিম হিসাবে আল্লাহর কথা কি। সেটা যদি আমি পড়তে না পারি বুঝতে না পারি তো যেভাবে দেখা যেতে পারে একজন মুসলিমের জন্য দেখা জরুরি ওয়াজিব আল্লাহ তালা সর্বপ্রথম আয়াতে নির্দেশ করেছেন কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম যে আয়াত এর মাধ্যমে সেখানে আল্লাহ বলেছেন করা আপনি পাঠ করুন পড়ুন কোরআনে করিম দেখা অনুরূপভাবে কোরআন এবং সন্ন্যার ইলিম হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আর ইলিম হাসিলের অন্যতম একটি উপায় হলো চোখ দিয়ে পড়া বা দেখা হালাল এবং হারাম এটিকে আল্লা সুবাহা তালা একই সঙ্গে আমাদের মাঝে রেখেছেন একজন মুসলিম হিসাবে কোনটা হালাল কোনটা হারাম এটাকে দেখে তারতম্য করা এটা আমার জন্য জরুরি এখানে আমাকে দেখতে হবে হালাল কোনটি হারাম কোনটি আমি গড়ে কোনো কিছুকে গ্রহণ করতে পারি না বরণ করতে পারি না নিতে পারি না অনুরূপভাবে একজন মুসলিম তারকে সামানত দেয়া হলো কোনটি অন্যের কোনটা পরের এই বিষয়গুলাকে চোখ তথা দৃশ্যশক্তি ব্যবহার করে এগুলোর ভিতরে ভালোটাকে গ্রহণ করা মন্দটা বর্জন করা এক্ষেত্রে দৃষ্টির ব্যবহার করা এখানে দৃষ্টি দান করা বা দেখা ওয়াজীব জরুরি এবং বাধ্যতামূলক তাহলে এখানে নজরের ব্যবহার করতে হবে দৃষ্টিশক্তির ব্যবহার করতে হবে দ্বিতীয় দ্বিতীয় হলো দৃষ্টিশক্তির যে জায়গায় ব্যবহার করা হারা নিষিদ্ধ আল্লাহ সুমাহাতা যেখানে দেখতে নিষেধ করেছেন সেটি হল এমন কোন নারী যার সঙ্গে আমার বিবাহ করা বৈধ অর্থাৎ আমার বিবাহ নিষিদ্ধের আওতা যে সমস্ত আমার আপনজন নারী আছেন তাদের বাইরের যে সমস্ত নারীরা তাদের দিকে দেখা এবং একইভাবে অন্য কোন আমার সমলিঙ্গের ব্যক্তি তার পার্সোনাল পার্টস বা ব্যক্তিগত অঙ্গ বা গোপন অঙ্গ এগুলোকে দেখা এই জিনিসগুলো হল হারাম এবং এই নিষিদ্ধ বস্তু যেগুলোকে কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুল সাল্লিশাল্লাম হারাম করেছেন সেখানে দৃষ্টিশক্তির ব্যবহার করা নিষিদ্ধ প্রথমটি ছিল যে যেই ক্ষেত্রে দৃষ্টিশক্তির ব্যবহার করা জরুরি আর দ্বিতীয়টি হলো যে যে ক্ষেত্রে দৃষ্টিশক্তির ব্যবহার করা হারাম এবং নিষিদ্ধ এখান থেকে কিছু এক্সেপশন আছে কেউ বিবাহের জন্য যদি কাউকে প্রস্তাব দিতে যায় কোনো নারীকে সেক্ষেত্রে বিবাহের প্রস্তাবের অংশ হিসাবে যে তিনি যদি কোনো নারীকে দেখেন তিনি পর নারী তার দিকে দেখা যায় যাচ্ছে কেউ যদি কোনো মামলা বা মোকদ্দমায় কোনো পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে যান। তাহলে ক্ষেত্রে তাকে দেখা সাক্ষী দেওয়ার জন্য এটি যায়জ আছে। কেউ শাসক বিচার করতে যাচ্ছেন বিচারের প্রয়োজনও যদি দেখতে হয় সেটি যায়জ আছে কোন চিকিৎসক চিকিৎসার প্রয়োজনে যদি দেখতে হয় সেক্ষেত্রে দৃষ্টিশক্তির নিষিদ্ধ ক্ষেত্রেও ব্যবহার করা তার জন্য শুধুমাত্র সীমিত পরিসরে যায়জ আছে দৃষ্টিশক্তির ব্যবহারের তৃতীয় বিধান হলো মোস্তাহাব মোস্তাহাব কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টিশক্তি দেওয়া ভালো উত্তম সবের কাজ দৃষ্টিশক্তির দিলে আমরা সব পাবো আমরা কোনো কোনো জায়গায় দেখলে বরং আল্লাহ তালার কাছ থেকে বিনিময় আশা করতে পারি সে জায়গাগুলোর একটা হলো আল্লাহ কোরআন তেলাওয়াত করা প্রথমটি হলো কোরআনের এলম অর্জন করা এটি ফরজ আর তৃতীয় নম্বরটি হলো কোরআন তেলাওয়াত করা অথবা কোরআনের অতিরিক্ত এলম যেগুলো হারাম সংক্রান্ত আমরা বিষয় অন্য বিষয়ের সেগুলো অর্জন করা দেখা কোরআন পাঠ করা অথবা দিন এলম যে এলমটা আমার জন্য ফরজ নয় অপরিহার্য নয় অতিরিক্ত এল যেটা এক্সট্রা এলম যেটা সেটি অর্জন করা সে এলম অর্জন করার জন্য আমি কোনো বই পুস্তিক দেখলাম তাহলে সেই কাস্টি আমার জন্য মোস্তাহাব হলো সবের কাজ হলো কোন নিজের বাবা মায়ের চেহারা দেখা তাদের দিকে তাকানো এক্ষেত্রে দৃশ্য শক্তির যে ব্যবহার করছি সেই দৃশ্য শক্তির ব্যবহার প্রশংসনীয় সেটি মোস্তাহাব তার জন্য আমি আল্লাহ তালার কাছে সব পাবো অনুরূপভাবে আল্লাহর কোনো কুদরত আল্লাহ তালার কোন শক্তি সামর্থ্য প্রকাশ পায় এরকম আল্লাহর কুদরত প্রকাশের ক্ষেত্রগুলোতে আমি দৃশ্যশক্তির ব্যবহার করলাম করে কোনো কিছু দেখলাম সেটিও আমার সবের কারণ হবে সেটিও দেখা মোস্তাহ নাম্বার চার যেখানে দৃশ্যশক্তির ব্যবহার করা মাকরু হবে অর্থাৎ যে ক্ষেত্রে দৃশ্যশক্তির ব্যবহার করা শরীয়ত পছন্দ করে না বরং যেখানে দৃশ্যশক্তির ব্যবহার না করাই একজন মুসলিম সাহেব আমার জন্য উচিত করলে সেটি আমাকে গুনাহের পর্যন্ত নিয়ে যেতে পারে সেটি একটি সঙ্গে গুনার সৃষ্টি করতে পারে সেটি হল এমন জায়গায় দেখা যে জায়গায় দেখার কোনো প্রয়োজন নাই যেখানে দেখার মাঝে আমার এবং আখড়াতের কোনো কল্যাণ নিহিত নেই অনর্থক বেহুদা দেখা এ বিষয়টিকে আমরা হয়তো এত সিরিয়াসলি কখনও ভাবিনি অনেকেই কিন্তু এটাই সত্য যে আল্লাহতালার দেওয়া প্রত্যেকটি অঙ্গের ব্যবহারে অহেতুক ব্যবহার অজায়গায় ব্যবহার যেখানে ব্যবহার করে আমার কোনো ধরনের কল্যাণ সেখানে নিহিত নাই এরকম কোন ক্ষেত্রে যদি আমি ব্যবহার করি তাহলে সেই ব্যবহার বরং অনেক ক্ষেত্রে আমার ক্ষতির দিকে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে এজন্য লামা একরাম বলেন অতিরিক্ত খাবার গ্রহণ করা অতিরিক্ত কথা বলা অতিরিক্ত ঘুমানো এই জিনিসগুলো যেমন শরীয়তে নিন্দনীয় ঠিক একইভাবে অপ্রয়োজনীয় দেখা এটিও শরীয়তে নিন্দনীয় অপ্রয়োজনীয় খাবার গ্রহণ অপ্রয়োজনীয় কথা এটি যেমন সমালোচনাযোগ্য এটি যেমন মাকরু ঠিক একইভাবে অপ্রয়োজনীয় দেখাটাও মাকরু দৃষ্টিশক্তির ব্যবহারের পঞ্চম বিধান হল অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তির ব্যবহার করা জায়জ মোবাহ তথা বৈধ সেটি হলো ওই সকল ক্ষেত্রসমূহ যে সকল ক্ষেত্রে ব্যবহার করলে আখারাতের কোনো কল্যাণ নিহিত নাই কোনো অকল্যাণও নিহিত নাই সেখান থেকে সে চাইলে দেখে তার চোখকে শীতল করতে পারে আনন্দ নিতে পারে বৈধ তার ভিতরে থেকে তো এরকম জিনিস দেখা বৈধ এবং জাহেজ কারণ এর কিছুটা উপকারিতা ইহলৌকিক উপকারিতা সে পাচ্ছে অথবা এরকম জায়গায় দেখা এরকম জিনিসকে দেখা বস্তুকে দেখা তার জন্য বৈধ নিষেধ নয় আমরা আবার এই দৃশ্যশক্তির ব্যবহারের পাঁচটি বিধানকে আবার জেনে নিই প্রথম দৃষ্টিশক্তির ব্যবহার করা কখনো ফরজ হয়ে যায় দৃশ্যশক্তির ব্যবহার করা দ্বিতীয়ত কখনও হারাম হয়ে যায় দ্বিতীয়ত দৃশ্যশক্তির ব্যবহার করা কখনো মোস্তাহাব দৃশ্যশক্তির ব্যবহার কখনো কখনো মাকরু কোনো কোনো জায়গায় দেখা জায়েজ বা মোবাহ শুধু দর্শক এর সঙ্গে আল্লাহ ইবনে তাইমি রহমিতুল্লাহ আলী একটি গুরুত্বপূর্ণ মাস আলার প্রতি তিনি ইঙ্গিত করেছেন আর সেটি হল এই হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ দৃষ্টি দেওয়া বৈধ এবং অবৈধ দেখা যে আলোচনা আমরা করলাম এর মাঝেও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যায় সেটি হলো কোন কোনো জায়গায় দেখা যায় কিন্তু সেখানে দেখলে যদি আমার কোনো গুণাহে লিপ্ত হওয়ার শঙ্কা এসে যায় তাহলে সেখানে দেখা না দেওয়া জরুরি দেখা দেওয়া হারাম হয়ে যায় অনুরূপভাবে যেমন কথার কথা ছোট ছোট মেয়েদেরকে দেখা যায় এখন কথার কথা সে অপ্রাপ্তবয়স্ক এবং এখনও পর্যন্ত তার দিকে দেখলে কোনো কুচিন্তা মানুষের মনে আসে না এরকম বয়সে আছে। কিন্তু এরপরেও যদি কেউ দেখলে তার নিজের ভিতরে তার অন্তরের অতিরিক্ত রুগ্নতার কারণে তিনি যদি ফেতনায় পতিত হওয়ার শঙ্কা থাকে তাহলে সেটা না দেখা তার জন্য জরুরি অতএব আসুন কোরআন এবং সুনার আলোকে আল্লাহ সুহান তাল্লাহ দেওয়া এই নিয়ামত দৃষ্টি শক্তিকে করি এর জন্য আল্লাহর কাছে কি আমাদের মনে জিজ্ঞাসিত হতে হবে ইশা পরবর্তী এক পর্বে আমরা কোরআন এবং সুননা আল্লাহ তাল্লাহ দৃষ্টি সংযত রাখার ব্যাপারে কী কী নির্দেশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন সেগুলো বিস্তারিত এবং আলোকে আমরা আলোচনা করব সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন এই দোয়া আল্লাহ সুহান আমরা করি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ওয়ারবাদ জানাচ্ছি যে জাকুমল্লা খৈর সুহানুআর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 খরচ না করে শেখ আব্দুল তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে করতে হবে ইনসাফ কায়ে করা আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা रक्षाकारी देख अल्लाह तला सवार ऊपर रक्षाकारी बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश